একটি শাহি বর্ণনাতে বলেছেন যে একদিন রসুল্লাহ মেম্বারে আরোহন করছিলেন তিনি প্রথম তাকে পা বলেন আমিন দ্বিতীয় তাকে পা দিয়ে বলেন আমিন তৃতীয় তাকে আমিন বলেছেন তিনি বলেন আমাকে জানিয়েছেন যে তিন ব্যক্তি ধ্বংস হোক এবং আমি আমিন বলেছি প্রথম ব্যক্তি হলো সে যে ব্যক্তি রামাদান মাস পেল এর মধ্যে এক ব্যক্তি হলো সে যে রমাদান মাস পেল কিন্তু সে নিজের গুণা মাফ করিয়া রাখতে পারল না আরেক ব্যক্তি হলো সে যে বৃদ্ধ বাবা মাকে পেল কিন্তু সে জান্নাত অর্জন করে রাখতে পারল না তৃতীয় হলো সে যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু সালাহ সালাত সালাম পাঠ করল না তো রসুল জিব্রিল আমিন দোয়া করেছেন এবং রসুল্লা সাল্লা সাল্লাম আমিন বলেছেন এমন একটি দোয়ার ব্যাপারে আমাদের কি ধারণা হতে পারে এবং আমাদেরকে ড্র করা উচিত প্রত্যেকের ব্যাপারে নিজেকে জিজ্ঞাস করে নেওয়া উচিত যে আমি কি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই যে ব্যক্তি রমাদান পেল এবং নিজের গুণা মাফ করিয়া রাখতে পারলো না সে ধ্বংস হোক জিবির আমিন দোয়া করছেন এবং মোহাম্মদ সাল্ল সাল্লাম আমিন বলছেন আল্লাহ রব আলীন আমাদেরকে হেফাজত করুন আমরা যেন সেই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করে নিতে পারি এই আমাদের যা যা করা দরকার আমরা যেন তা করি উপদেশ এটা আমাদের প্রত্যেকের জন্য দরকার প্রত্যেকের জন্য দরকার আমরা যারা परस्पर परस्पर के सत्यर बेपारेजन के धरे रखे টেনে ধরে রাখে সত্যের পথে বিসবর এবং পরস্পর পরস্পরকে সত্যের ব্যাপারে সবরের উপরে থাকার ব্যাপারে পরস্পর পরস্পরকে ওসিয়াত করে সুতরাং আমাদের এই যে আলোচনা এর উদ্দেশ্য হলো যে আমরা আমাদের দিনী ভাইদেরকে আমরা নাসিয়া করতে চাই এবং আমরা নিজেরা নাসিয়া অর্জন করতে চাই যেন আমরা এই রামাদানের মাধ্যমে আমরা সঠিক পথে আল্লাহ রবুল্লা আলমিনের দয়া আমরা যেন সঠিক পথে থাকতে পারি এই জন্যই আমাদের এই পারস্পরিক নসিয়াগুলো অত্যন্ত প্রয়োজন এবং আমরা আমাদের ঘরেও আমরা আমাদের ঘরে আমাদের বন্ধু মহলে সবসময় এই প্র্যাকটিসটা আমরা যেন করি যেন পরস্পর পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করি পরস্পরকে ভালো কাজে উৎসাহিত করি এবং যখনই আমাদের কোন কষ্ট হবে সত্য পথে থাকতে গিয়ে সত্যের উপরে চলতে গিয়ে তখন যেন আমরা পরস্পর পরস্পরকে সবরের উপদেশ দান করি এবং টিকে থাকার জন্য সহযোগিতা করি তাহলে আমাদের জন্য এটা অত্যন্ত সহজ হবে সাহবায়ক্লাহমুজমাইন্দির ভিতরে একটা কমন প্র্যাকটিস ছিল ওনারা যখন পরস্পর থেকে আলাদা হতেন অনেকেই সুরা আল আসর এটা ওনারা একজন আয়োজনকে শোনাতেন সুতরাং এটা আমাদের আমরা প্র্যাকটিস করতে পারি এবং সবরের এবং হাতের ব্যাপারে পরস্পরকে যেন আমরা উপদেশ দিই এবং সাহায্য করি কারণ হলো যে আমাদের এই মাসে যদিও শেতান আটকা থাকবে শয়তানকে আল্লাহ রবাহ আলমিন বেঁধে রাখবেন কিন্তু এই মাসে আমাদের জন্য উপদেশগুলো একটু অধিক কাজে আসবে কারণ শয়তান আটকা থাকবে এ কারণে সে প্রত্যক্ষ ভাবে মানুষকে দিতে পারবে না কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা থাকে আম্মারা। এবং এই নফসে আম্মার ইনক্লাইনেশনটাই থাকে খারাপের দিকে যখন তার খারাপের দিকে ইনক্লাইনেশন থাকে এবং শয়তান তাকে ওয়াসা দেয় এবং তার মানব মানুষের ভিতর থেকে যারা खराब बंधु त दिखा धावित है जेहतु प्रधान राधारण मानुर्तन देखते खराब मानुष कम जाने खराब मानुष रमजान मास दिखे थकेजेसा कम आस नफसेमारा के कंट्रोल करा दायित्व आल्ला रबुल आलमीन शयतान के শিকলবদ্ধ করেছেন আমরা যেন আমাদের নফসে শিকলবদ্ধ করি এবং সত্যের কাজ পথে ভালো কাজের দিকে এগিয়ে যেতে চেষ্টা করি বলেছেন প্রত্যেকটা মানুষ আমরা যেরকম কাপড় পরি এবং কাপড় পুরাতন হয়ে যায় ময়লা হয়ে যায় मानुषर ईमान पुरतन होते थके दुरे सीमरा आल्ला नबायन दें ईमान के शक्तिशाली कर शुरू करते जेको क्षेत्र जो क्या क्षेत्र सत्यर पथे जाए रबुल आलमीन के सहाज कर सहयोगता कर चाहले सहा करते कर लाठी दिए पानी से बाड़ी देव समुद्र भेतरे मुसा अल्लाम के मरियाल्लम जख असुस्थी अवस्थाते তখনও তাকে আল্লাহ তালা বলেছেন তুমি খেজুর গাছ ধরে ঝাকি দাও তোমার জন্য খেজুর পড়বে এই যে ঝাকি দেওয়ার কাজটা এটা কিন্তু আল্লাহ তাকে এরপরে আল্লাহ সাহায্য করেছেন তো যে কোনো কাজের ক্ষেত্রে আমাদেরকে প্রথম নিতে হবে পদক্ষেপটা আমাদেরকে নিতে হবে আমরা যখন আন্তরিক চেষ্টা করব পদক্ষেপটা নিব তখন বাকি সাহায্যটা অবশ্যই সাল্লা আল্লাহ তালা আমাদেরকে করবে। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সাহায্য করবেন কিন্তু আমাদের চেষ্টাটা শুরু করতে হবে ইউসুফ সালামের কথা আমরা জানি তিনি বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন যখন তিনি দৌড় দিয়েছেন আল্লাহ খুলে দিয়েছেন দরজা এই দৌড় দেওয়ার কাজটা এই যে সাগরের উপরে লাঠি বাড়ি দেওয়ার কাজ এই খেজুর গাছ ধরে নাড়া দেওয়ার যে কাজ এই কাজটা যদি বান্দা এই কাজটা কোন ব্যাপার এই কাজটা কোনো কাজ না কিন্তু এটা বান্দার পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ যে বান্দা শুরু করেছে তারপর আল্লাহ সমুদ্রের ভিতর রাস্তা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য সহজ করে দেবেন আল্লাহ বলছেন যে আমার দিকে আসার ব্যাপারে চেষ্টা করবে আমি অবশ্যই অবশ্যই তাকে আমার পথ দেখিয়ে দেব রসল উল্লাহ সাল্লাহ বলেছেন তাকর আব্দু আল্লা বলেছেন তখন আমি তার দিকে দু হাতে গিয়ে যাই যখন ওয়াইদা ইদা তাকর ইয়া জিরো আন তাকবু ইলাই বা যখন সে আমার দিকে দু হাতে গিয়ে আসে তখন আমি তার দিকে তার চেয়ে দ্বিগুণ যাই এবং ওদা আতানিমসি আতাই তুহু হার যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই এই যে প্রত্যেকটা কাজ আমরা যে চাই যে আমরা সত্যের পথে চলবো সত্যের পথে চলার কাজ এটা সহজ কাজ নয় সত্যের পথে চলতে গেলে আমাদেরকে নানা রকম কষ্ট নানা রকম বাধা বিপত্তির মুখোমুখি হতে হবে নানা রকম পরীক্ষার মুখোমুখি হতে হবে এবং এই পরীক্ষাগুলোতে আল্লাহ তালায় আমাদেরকে পাশ করিয়ে দিবেন কিন্তু আমাদেরকে চেষ্টাটা শুরু করতে হবে আল্লাহ আল্লাহতালা যে বলেছেন যে লোকের কি ভেবেছে তারা মুখ দিয়ে বলবে আমরা ইমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না মুখ দিয়ে বললেই দাবি করলেই তাদেরকে তারা মুক্তি পেয়ে যাবে যাবে না তাদেরকে পরীক্ষা করা হবে এই পরীক্ষাটা আল্লাহর তরফ থেকে আসে কিন্তু আমরা যে পাশ করতে চায় আমাদের পক্ষ থেকে যে চেষ্টাটা করা দরকার সেটা শুরু যখন আমরা করব করবো আল্লা রে আমাদেরকে এই পরীক্ষা পাশ করার জন্য আল্লাহ তিনি আমাদেরকে সহযোগিতা করবেন। মাসে আমরা যেন চেষ্টা করি আল্লাহর পথে এগিয়ে যাওয়ার আল্লাহর পথে এগিয়ে যাওয়ার যখন আমরা চেষ্টা করব আল্লাহ তালা এই রামাদানের মাধ্যমে আমাদেরকে আরো সহজ করবেন আরো আসান করে দিবেন আরো দ্রুত আমাদেরকে সাহায্য করবেন তারপর রবিনে শৌচ করুন আমিন আসসালাম